দিন ও ইসলাম প্রচারের ক্ষেত্রে বর্তমান মিডিয়ার ভূমিকা আমরা জানি বর্তমান মিডিয়া সারা বিশ্বব্যাপী যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম মিডিয়া মুহূর্তের ভিতরে ঘটে যাওয়া যে কোনো ঘটনাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেয় সমগ্র পৃথিবীর শত শত কোটি মানুষ আজ এই মিডিয়ার দ্বারা একই সূত্রে গ্রথিত একটি হচ্ছে প্রিন্ট মিডিয়া যেটি হচ্ছে যোগাযোগের এক শক্তিশালী স্থায়ী মাধ্যম পাশাপাশি আছে ইলেকট্রনিক মিডিয়া ইসলামের সূচনা পর্বে আমরা দেখেছি যে কিভাবে কোরআন আগমন করেছে কি কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে পরবর্তী যুগে আমরা দেখেছি যে শক্তিশালী যে মাধ্যম লেখনী এটিকে মুসলমানেরা সাদরে গ্রহণ করেছেন এবং তারাই এই লেখনির মাধ্যমে বিজ্ঞানের বহু শাখা প্রশাখার তারা বিস্তার ঘটিয়েছিলেন আজকের বর্তমান সময়ে যোগাযোগের ক্ষেত্রে প্রিন্ট মিডিয়া কী ভূমিকা রাখছে এবং এই ক্ষেত্রে আমরা ইসলাম প্রচারের জন্য প্রিন্ট মিডিয়াকে কীভাবে ব্যবহার করতে পারি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যারা স্টুডিওতে আলোচনায় পরিচালনায় আছি আমি ডক্টর আহমদুল্লাহ আমি শুরুতেই ডক্টর মুসলিহুদ্দিন সাহেবের কাছে আসব। বর্তমান প্রিন্ট মিডিয়া এটি কি শক্তিশালী ভূমিকা পালন করছে জগতে বিশ্বে এবং সেখানে ইসলামকে আমরা কিভাবে প্রচারের ক্ষেত্রে নিয়ে আসতে পারি মিডিয়া জানাতে চাই অত্যন্ত চমৎকার বলেছেন অপেক্ষা করছে মানুষ কি ঘটলো কি হচ্ছে কি প্রয়োজন আবার আমার আমি দিতে চাই মানুষকে এই ঘটেছে এই হয়েছে এটা তোমার প্রয়োজন সেটাকে পর্যায় নিয়ে গেছে যা খাওয়াইতে চায় মানুষ সেটা খায় আর সে খাওয়ানোর মত করে পরিবেশন করে মোহাম্মদ এসেছেন আর বিশ্বে সারা বিশ্বে খবর হয়ে গেছে তারা অপেক্ষা করছে নেতিবাচক হিসাবে নেক বা ইতিবাচক হিসাবে নেক তা কিন্তু অপেক্ষা করছে এই লোকটা রুমের বাচ্চা অপেক্ষা করছে যেটা অপেক্ষা করছে কে আসলো নবীন প্রশ্ন করে তোমার তাকে চেনা হ্যাঁ চিনি আমাদের বংশের একজন যে তার কি কি গুণাবলী আছে উপস্থিত সে কেতাব ফায়দা বিসমিল্লাহমান রাহমেন আব্দুল্লাহ রোম এই নবী এত বাচ্চা হবে ভবিষ্যতে তোমরা কি বলো চলো আমরা আমরা ধর্মান্তরিত হবে নাকি দরজা আর দিকে ছুটে পালানোর তোমাদের করবাই পরীক্ষা করলাম দেখলাম যে ঠিক আছো তোমরা মানে একটা চালাকি করলো আর তার মানে হলো এমন সময় এমন ভাবে নবী সাল্লু এমন ভাষায় চিঠি লিখেছেন যে বাচ্চার মন পরিবর্তন হয়েছে সেখানে একটা দধুল্যমন অবস্থার সৃষ্টি হয়েছে কিন্তু রোগ যদি বেড়ে যায় তাহলে ভালো হবে আর যদি কমে তাও মনে করো ভালো হবে মোকা ওকেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার তার মধ্যে যেভাবেই হোক তার মধ্যে ওষুধ ধরেছে কাজ হবে এই মৃত্যু হয়ে গেছে খবরটা তো সেনাবাহিনীর প্রধানকে জানাতে হবে অমর রাজে আলাহাম ক্ষমতায় বসে খলিবা হয়ে চিঠি লিখলেন যুদ্ধের সেনাপতির কাছে প্রধান সেনাপতির কাছে যে এক নম্বর খবর খুলে দেখলেন আবু বকর রাজা মৃত্যু পালন করেছেন খবরটা তিনি লুকাইয়া রাখলেন খবর পৌঁছার সাথে সাথে মানুষের মধ্যে বিরূপ হবে সেনাপতি মনোবল ভাঙে যাবে দুই খালেদ বিন ওলিদ তাকে সেনাপতি থেকে অপসারণ করা হয়েছে এই খবর তিনি ছাপাই রাখলেন কিভাবে নিয়ে যাওয়ার পরে সেনাপতি পরিবর্তন করা যাবে তিনি যাতে সেই সময় আবার তার প্ল্যানটা নিতে পারেন তিনি সেটাও ছাপিয়ে রাখলেন যুদ্ধ একটা পরিণতিতে যাওয়ার পরে তারপরে তিনি খবরগুলো ফাঁস করলেন এটা কিন্তু খবর কিভাবে পরিবেশন করবেন কখন পরিবেশন করবেন গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছাতে হবে কিভাবে এখানে দেখছে যে খবর পৌঁছানো আর প্রিন্ট মিডিয়ার শক্তিশালী যে বিষয়টি সেটি আসলে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করেই যার জন্যই বর্তমানে সংবাদপত্র নিউজ তাই না যেন মনে হয় যে আমি অন্ধকারের ভিতরে পড়ে আছি আমি দেশ সম্পর্কে বিশ্ব সম্পর্কে যেন কিছু জানতে পারি নি এই যে এখন আমাদের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে পত্রিকা না পেলে আমরা মনে করি যে আমরা একটা বা ইসলামের বিশেষ করে যে স্বর্ণ যুগ আমরা যেখান থেকে দেখেছি যে জ্ঞান বিজ্ঞানে আব্বাসিয়া যুগে খলিফা হারুনুর রশিদ মামুন রশিদের সময় যখন ইসলামী সাম্রাজ্য ব্যাপক ভাবে বিস্তৃত হয় তখন বলতে গেলে আসলে এরকম কোন পত্রপত্রিকা ছিল না কিন্তু আর এই পদ্ধতিটিকে নিয়ে আমরা যদি বর্তমানে যে পত্রপত্রিকা আছে বা দিনের দাওয়াত হিসেবে যদি আমরা পত্রপত্রিকা প্রকাশ করি বা যে পত্রিকাগুলো এখন আমাদের ব্যাপার আমাদের আসতেছে মাসিক সাপ্তাহিক বা দৈনিক ভিতরে আমরা কোন লেখা আমরা প্রকাশ করতে পারি কিনা উদাহরণ থেকে একটু লিখনে মাধ্যমে যে দা আল্লাহ দাওয়াত प्रचार करें ला ला। ए, कलम तो महान रबुल जे रख हवा सर्वप्रथम कलम तयर कर আমরা একটু পরে আপনার কাছে আসব। সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো একটা ছোট্ট দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 তো আমরা শাহ ইউসুফ আব্দুল মাজিদের কাছ থেকে যে বিষয়টা জানতে জি ছিলাম যেখানে লিখনের মাধ্যম লিখনের মাধ্যম লিখনের অবদান যে মহান রবুল্লা কলম তৈরি করেছেন এবং প্রত্যেকের জন্য আল্লাহ নিয়োগ করে দিয়েছেন যারা তার জীবনের সমস্ত কাজগুলো লিখতে থাকে যেরকম আল্লাহ কোরআন এলাই অর্থাৎ লেখক যারা সম্মানিত লিখক তারা তোমাদের উপরে নিয়োজিত রয়েছেন তোমাদের সমস্ত গুলো কাজকর্ম গুলো তারা বুন আমি যে বিষয়টা এখানে স্পষ্ট করতে চায় সেটা হচ্ছে আজ চোদ্দশো বছর পরেও আমরা যারা এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু আমাদের ওই সমস্ত অলামায় রাম পূর্বের যারা ছিলেন তাদের কাউকে আমরা পেয়েছি কিতাব এবং সেই কিতাব পড়ার বুঝবার জন্য আমাদের প্রায় দশটি বছর কেটে গেছে শুধু ওই কিতাবের ভাষা বুঝবার যোগ্যতা অর্জন করতে গিয়ে তারপরে গিয়ে আমরা সেই কিতাব পড়ি কোরআন পড়ি হাদিস পড়ি তাফসির পড়ি তো সেগুলো সব কিতাব এবং তারা সেগুলো শিখেছেন কিতাব থেকে এবং আমাদেরকে কিতাব থেকে শিখিয়েছেন তো কিতাব তো একমাত্র আমি মনে করি যে আমাদের সামনে এখনো একমাত্র ব্যবস্থা কারণ সরাসরি परवर्ती ता कितब रे, देखे पढ़ते पढ़ासी जाते तो लिखी भूमिका मन करी सब चेहरा ग्रंथ আমরা পেয়েছি এবং এখন বর্তমান জনসংখ্যা আগের চেয়ে অনেক অনেক বেড়ে গেছে সেই এখন প্রত্যেকের কানে গিয়ে তার শিওরে দাঁড়িয়ে তার সামনে গিয়ে দিনের কথা প্রকাশ করা এটা এখন একাকার হয়ে গেছে কারণ ইন্টারনেটের মাধ্যমে লেখনী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের বেশ কিছু ইসলামী চিন্তা তাদের অনেক লেখনী লেখা যেগুলো সারা ওয়ার্ল্ড দিচ্ছে আমরা ওই পর্বে হয়তো পরে আসব। কিন্তু এখন আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো যে প্রিন্ট মিডিয়ার ব্যবহার নতুন না কেতাব গুলো লিখিতই ছিল না হলে তারা আলোয়াহাতাম আলোয়া সালাইম সালাম খবর আদান প্রদান করেছেন কিন্তু আমি এই পাখিদ কে দেখতেছি না কেন সে গেলো কোথায় তাকে আমাকে খুব শাস্তি দেব নাহলে তাকে জবাই করে ফেলব। না হলে যদি নতুন কোন প্রকাশ্য খবর নিয়ে আসতে না পারে চমৎকার কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে একটু পরে হুদ হুদ এসে উপস্থিত আসে যে নতুন বিষয় নয় বরং যে হজরত সুলাইমান আলহিস তিনি তার বিষয় আমাদের পূর্বে হজরত ইসা পূর্বে সেই সুলাইমানের যুগ কতকাল পূর্বে লেখা আছে পক্ষ থেকে ওয়াই রহমান আল্লাহ শুরু করা হয়েছে আমরা একটু লক্ষ্য করি যেহেতু আমরা পরবর্তী চলে যাবো কাজে আগে একটু দৃষ্টি আকর্ষণ করেছে ভাষা চিঠির যে ভাষা আল্লাহ না তোমরা ঠিক নবী সালিস তার ভাষা মিন মোহাম্মদ আবদুল্লাহ ওর মুহদের পক্ষ থেকে যিনি আল্লাহর বান্দা তিনি আল্লাহর পুত্র বলে দাবি করেননি আল্লা অবতারণা আব্দি ওরা চুলি কিন্তু সবচেয়ে বড় কথা তিনি তারা এলাহ রোমের বাদশাহাচার হের না তাকে যথাযথ সম্মান দৃষ্টি আকর্ষণ করেছেন আবার সালামকে প্রত্যাখ্যান করেনি সালাম আলমারে হেদায় যে গ্রহণ করে সে তুমি সবার সালাম সালামকে তিনি সালাম দেনবো কার কোন ভাষায় লিখবো আমার দিনের মৌলিক বিধিবিধান ঠিক রাখবো ইত্যাদি অত্যন্ত বিচক্ষণের সাথে লক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয় আছে সেখান থেকে তাদের লেখা থেকে আপনার এটা ছিল বর্তমান ভূমিকাটা কি এখন বর্তমানে যতটুকু করছি তা কতটুকু তাদের মোকাবেলায় আমি বল মোকাবেলা নাই করলাম তা কতটুকু একটা মিথ্যা সংবাদ দেখা যাচ্ছে একটা প্রভাগান্ডা কোনো একটা জাতিকে কোন একটা একটা দেশকে ফেলার জন্য আমি যেদিকে আহ্বান জানাতে চাই আমার সে ভাব সে ভাষা সে বিষয়বস্তু সে আবেদন এবং সে উসিলা যেটা মানে সে অবলম্বন যেটা উপকরণ যেটা সেটা সেই মাপের হতে হবে নবী সালাম আগে আমরা আলোচনা করেছি বা শুনেছি নবী করেছেন। সুতরাং মিডিয়া যখনই আসলো আমরা ভারত উপমহাদেশের আমাদের দেশ দিকে যাই মিডিয়া কিন্তু পিছিয়ে ছিল মোল্লা আক্রম খা সর্বপ্রথম দৈনিক মুসলমানদের জন্য একটা দৈনিক পত্রিকার জনক বলা হয় তারা দিনের দাওয়াতের জন্যই কিন্তু কাপি সাহেব কিছুদিন সম্পাদনা করেছিলেন উর্দুতে সেটার সাথে কাজ লক্ষ্য অনেকদিন ছিল এই দিন প্রচার দিনের বিরুদ্ধে যেটা হবে সেটার মোকাবেলা করা এবং সেটা বলিষ্ঠ আমি চাতা দিয়ে দিচ্ছি একটা কাগজ বের করতে কাগজ বের করছি সেটা এক জিনিস খ্রিস্ট ধর্মটাই প্রচার করা হয় উইলিয়াম কেরি যেটা আঠারোশো এক খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন তাহলে আমরা এখানে দেখতেছি যে যুগের আলমরাও কিন্তু বসেছিলেন যুগের আলমরাও যেমন বসেছিলেন না আবার দিকে যারা সাত সমুদ্র থেকে ব্রিটিশরা এখানে এসেছিল তার যুগে তিনি বিশাল ব্যাপার ছিল তার সাংবাদিকতা বলেন প্রচলন ক্ষেত্রে বলেন বিশাল তার ভূমিকা ছিল তারপরে উর্দুতে যদি বলেন যে মাল্লা সালাম তার খ্রিস্টানদের বিরুদ্ধে তারপরে তার বিভিন্ন বই পুস্তক ফতোয়া ছিল বিশাল ভূমিকা পালন করেছে উপমহাদেশে আমরা একেবারে একটু বর্তমানে চলে আসি সময়ের শেষ পর্যায়ে তো আসলে বর্তমান সময়ের কথা শুধু তুই বলবো যে যে যে যুগে দশটা পত্রিকাও বাজারে প্রচলিত ছিল না কিন্তু সেই যুগের এই পত্রিকা গুলো বিশেষ করে এই প্রিন্ট মিডিয়ার জগতে আলেমাদের অবদান तरिका पत्र बचे एक प्रंान पृथ्वी प्रत्यंत दापे संगे अनेकगुल पत्रिका जरा मानुष्ठ हाथी हाथी सकाले पे बला जे लाख लाख कपि पत्रिकार संख्या बेर हमेशा সেখানে কিন্তু আপনি শেষে যে কথাটা বলেছেন যে অপ্রিয় হলে অত্যন্ত সত্য যে আমরা দিনের দাওয়াতের ক্ষেত্রে এই মিডিয়ার জগৎ থেকে যেন অনেকটা পিছিয়ে পড়ে আছি এবং সেখানে দিনের দাওয়াত প্রচারের ক্ষেত্রে এই শক্তিশালী মিডিয়া থেকে আমরা তার কারণও আছে আমরা দূরে সরে গেছি অবশ্যই আর কিছু কারণ আছে কিন্তু সেখানে সম্ভবত আমাদের সবচেয়ে বড় যে কারণটি সেটি হলো আমাদের মন ও মানসিকতা যে দিক থেকে আমরা এই কোরআন এবং হাদিস তথা দিনকে প্রচার করার জন্য প্রিন্টের এই মিডিয়াকে ব্যবহার করব সেখান থেকে আমাদের এই কিছুটা মনমানসিকতার কারণে পিছিয়ে আছি আজকের সময়ে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য প্রিন্ট মিডিয়াতে আলেমুলাদের এবং বিশেষ করে ইসলামী চিন্তাবিদদের কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসা একটি অপরিহার্য বিষয় কেননা এটি আল্লাহ সুবাহ প্রতিটি মুসলমানের উপরে বিশেষ করে চিন্তাশীল ব্যক্তিদের উপরে আল্লাহ দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্ব পালনে আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের বিজ্ঞ আলেম সমাজ ইসলামী চিন্তাবিদদেরকে এই পথে এগিয়ে আসার তাদেরকে তৌফিক দান করুন অর্থবান বিত্তবান ব্যক্তিরা দিনের দাওয়াতির ক্ষেত্রে দিনই দাওয়াতি পত্রিকা প্রকাশের ক্ষেত্রে তারাও সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসবেন এই প্রত্যাশা এই দোয়া কামনা করে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকাতো